जिबी पांगला है আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পৃথিবীর যে দেশে বসে পৃথিবীর যে প্রান্তে বসে পৃথিবী বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মোবারকবাদ জানাচ্ছি বন্ধুগণ আমরা সবাই মিলে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের জীবন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসমের সিরত বিষ্ণনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের জন্ম থেকে ইন্তেকাল অবধি প্রত্যেকটি বিষয় আর মুহূর্তকে আমাদের নিজেদের কল্যাণে জানার এই আয়োজনে পরস্পর একজন আরেকজনের সাথে শরিক হতে পেরেছি বলে আমরা সবাই রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর আমরা নিজেদের কল্যাণেই রসুল সাসমের জীবন জানতে চাই কারণ আল্লাহ সফান আলাহ করল করিমে তার হাবিবকে পরিচয় করিয়েছেন আমাদের কল্লানের সকল আলোকবর্তিকা হিসেবে বন্ধুকান কোরআন আল করিমে আল্লাহ সফা আলা তার প্রিয়তম হাবিব মোহাম্মদুল রসুল আল্লাহ সাল্লাহমে পরিচয় করিয়েছেন আমরা এই বিষয়গুলো জানছি যাতে করে আল কোরআন রসুল হাসমের পরিচয়টি বুঝে আমাদের ইমান ভালোবাসা আগ্রহ অনেক বেশি হয় রসুল আসমীর জীবনকে জানতে কারণ আজকে আমরা অনেকেই আমাদের প্রিয়তম হাবিবের জীবনটা জানি না আমাদের আমাদেরকে তার প্রিয়তম হাবিব আমাদের প্রিয়তম রসুল রব্বুল আলমিনের প্রিয়তম রসুল আর আমাদের প্রিয়তম হাবিব মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্ল আসমীর জীবন থেকে সব কিছু খুঁজে খুঁজে নিতে সুন্দর করে বলেছেন আর এটা এই জন্যই যে কোরআন আল করিম রব্বুল আলম নাজিল করেছিলেন এটি থিউরি এটি আইন এটি বিধিবদ্ধ বাস্তব সংবিধান হিসেবে কিন্তু এর প্রত্যেকটি বিষয় নিজের জীবনে প্রতিষ্ঠা করে বাস্তবায়ন করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ তাল আলী ওসাল্লাম তাই রসুল ইসলাম জন ইন্তেকাল করলেন উমুন মিনী আশার দিয়াকে যখন প্রশ্ন করা হল রসুল আসলামের জীবনটা কেমন ছিল তিনি বললেন তোমরা কি কোরআন পড় না তার চরিত্র ছিল বাস্তব কোরআন অর্থাৎ তিনি বাস্তব কোরআন জীবন্ত যদি আমাদের পেতে হয়। বাস্তব কোরআনকে আমাদের সামনে যদি আবিষ্কার করতে হয় আর নিজেদের জীবনকে কোরআন দিয়েই সাজাতে হয় তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু তালেসমের জীবন অনুসরণ ছাড়া বিকল্প নেই আর বিকল্প নেই এই জন্যই কারণ রব্বুল আলমী তার হাবিবকে পরিচয় করিয়াছেন কি কি ভাষায় তাহলে শুনুন এর তেত্রিশ নাম্বার সুরা সুরা আল আহ ৪৫ এবং আয়াত আল করিমাতে রব্বুল আলমী বলেছেন তিনি তার হাবিবকে মৌলিক পাঁচটি গুণ দিয়ে আমাদের কাছে প্রেরণ করেছেন আর তার ভাষায় দুই নম্বর সুসংবাদ দানকারী তিন নম্বর তিনি ভয় প্রদর্শন করিয়াছেন নদীর চার নম্বর আল্লাহ সুফান আদেশেই তিনি আমাদেরকে রব্বুল আলমিন এর দিকে আল্লাহ জল্ জালাল এর দিকে আহ্বান করেছেন আল্লাহর আদেশে আল্লাহ এর দিকে আহ্বান করে তিনি আর পাঁচ নম্বর সেরাজ তিনি হলেন উজ্জ্বল আলোকবর্তিকা এই পাঁচটি গুণ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখুন এক নম্বর সাক্ষী সাক্ষী আল্লাহ সুফহান তার হাবিবকে সাক্ষী করেছেন বাংলায় দন্তস্বৈব আকার দিয়ে দুটি যুক্ত বর্ণাক্ষর দিয়ে একটি সুন্দর শব্দ বটে কিন্তু বন্ধু এই সাক্ষী মানে কি সাক্ষী মানে হলো সহজ ভাষায় পৃথিবীর সব জায়গায় আল্লাহ রে সাক্ষী করেছেন যারা সত্যিকার গৌরব অর্জন করে তাদেরকে ওরবুল আলমী নেমন সাক্ষী হিসাবে নিজে কবুল করেছেন মৌলিক সাক্ষী হলেন মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আর হ্যাঁ তাকে অনুসরণ যারা করবে তারাও সাক্ষী হতে পারে দুই নম্বর রবিন বলেছেন মুবাসের তিনি হলেন সুসক বা দানকারী বন্ধু এটি কি দুনিয়ায় না পরকালে সাক্ষী দুনিয়ায় না পরকালে রব্বুল আলমিন নির্ধারণ করে বলেনি উন্মুক্তভাবে বলেছেন আমভাবে বলে দিয়েছেন সুতরাং রসুল হাসম যেমন দুনিয়ার জন্য সাক্ষী পরকালেও সাক্ষী ঠিক সুসংবাদ দান করি দুনিয়ায় যেমন পরকালেও তেমন সুসংবাদ দুনিয়ায় সুসংবাদ দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল সালাহ তালীলাম বাস্তবে রসুলের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায়নি কেউ তার অভাব নিয়ে এসে দরিদ্রতা নিয়েই ফিরে যায়নি বরং দারিদ্রমুক্ত সমৃদ্ধির হাসি এসে ফিরেছে কোন মজলুম এসে নির্যাতিত জীবনের তুকো আর বেদনা নিয়ে ফিরে যায় না এই বরং ন্যায় বিচারের হাসি হাসিয়ে ফিরে গিয়েছে বন্ধু একটু চিন্তা করে মিলিয়ে দেব আর হা পরকালের সুসংবাদ তো অবশ্যই তিনি দিয়েছেন তারপর বলেছেন নদীর ভয় প্রদর্শনকারী অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ আলী হোসাল্লাম দুষ্টির দমন করেছেন হা এই দমনটা দুনিয়ায় যেমন পরকালেও তেমন সুতরাং তিনি সাক্ষী তিনি সুসংবাদী তিনি আহ্বানকারী হতে হবে কেবল রব্বুল আলমীনের অর্ডারে নির্দেশে রব্বুল আলমীনের অনুমোদন ক্রমে নিজে নিজে কেউ একা একা কোন পথ আবিষ্কার করে আল্লাহর আহ্বানকারী হতে পারে না বরং রব্বুল আলমীকে আহ্বান করার জন্য যার দিকে আহ্বান করছি তার পক্ষ থেকে লাইসেন্স প্রাপ্ত হবে অনুমোদন প্রাপ্ত হতে হবে তার পক্ষ থেকে গৃহীত হতে হবে এই ব্যবস্থা আর রব্বুল আলমী তার হাবিবকে নিজের পক্ষ থেকে অনুমোদিত পন্তায় অনুমোদন কল্পে তার পক্ষে দায়ী হিসেবে কবুল করেছেন সুফহান বন্ধুগণ আমরা অনেকে বলতে পারি আল্লাহ সুফহান দিকে এইভাবে আহ্বানকারী বা দায়ী বা দাওয়াত দানকারী মোহাম্মদ সালিসাম বটে আমরাও তো হতে পারি হা বন্ধু হতে পারি বোটে তবে অবশ্যই এই শর্তের অনুকূলে অর্থাৎ আল্লাহ সুফান এবং আদেশক্রমে তারই পথে আহ্বানকারী এ কথাটা আমাদের সবার জন্য তখনই প্রযোজ্য এইভাবে যে আমরা যখন নিজের থেকে নিজে নয় নিজেকে দায়ী দাবি করে নয় নিজের মন গড়া কথা দিয়ে নয় সে কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে বলবেদিনী কারণ হিসেবে কবুল আলীমকে আর তারই দাওয়াতের যাত্রা শুরু হয়েছে চল্লিশ বছর বয়সে প্রথম নব পাওয়ার মাধ্যমে তেইশ বছর নবী জীবনের রসুল হিসেবে তেইশ বছর ছয় মাসের জীবনে রব্বুল আলমিনের পক্ষ থেকে ওহির ভিত্তিতে তিনি মানুষকে যে করেছেন দাওয়াত দিয়েছেন এটা ছিল সত্যিকারের দাওয়াত আল্লাহ তাই মোহাম্মদ আসলামের জীবনে কোনো বিষয় ভুল নেই কোন বিষয় আধার নেই কোন বিষয় প্রশ্নবিদ্য নেই আবু পাওয়া তাকে নিয়ে কাল পর্যন্ত এই বছরের জীবন তিনি আল্লাহর অনুমোদন ক্রমে ছিলেন দায়ে তাই রব্বুল আলমিনকে পাওয়ার জন্যে তার এই নবৌতের জিন্দিগি চল্লিশ বছর বয়স থেকে ওহি পাওয়া নিয়ে শুরু করে তেষট্টি বছর বয়সে ইন্তেকালের মুহূর্ত পর্যন্ত এই যে ২৩ বছর জীবন এই জীবনটাকেই আমাদের জন্যে একান্ত নকরণীয় আর অনুসরণীয় বন্ধু তাহলে আসুন না আমরা তারই জীবন শুনি তারই জীবন বুঝি তাকেই আমাদের একান্ত আদর্শ হিসেবে গ্রহণ করি বন্ধুগণ অব্বাস ভান সর্বশেষ পঞ্চম যে গুণটি তার হাবিবে বলেছেন সেরাজ আর মুনিরা বন্ধু তার হাবিব তিনি হলেন আলোকুজ্জল। অর্থাৎ আলোকুজ্জ্বল বাতি সেরাজ বাতি মুনিরান মানে আলোকুজ্জ্বল আলোকুজ্জল উজ্জ্বল বাতি বাতি তো বাতি আবার আলোকুজ্জল তার মানে এমন লাইট মোহাম্মদ সাল্লাম নিজে যে তার থেকে অসংখ্য লাইট জ্বলবে তার লাইট কমবে না আবার তার লাইট কখনো ফুরিয়ে যাবে না অনন্তের জন্যে দেমান সত্তা মুহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তাই আপনারা আমার জীবনের সকল অন্ধকার দূর করার জন্যে আপনারা আমার জীবনকে আলোকময় করে তোলার জন্যে যেতে হবে একটিমাত্র জায়গায় যিনি সিরাজ যিনি মনির আর তিনি হলেন মোহাম্মদ বিন আবদাল্লাহ সাল্ল আলী হোসাল্লাম আর তাকেই জানার জন্যে আমাদের আজকের আয়োজন আমাদের ধারাবাহিক অনুষ্ঠান বন্ধুগণ আমরা সবাই মিলে তার জীবন বুঝবো আর জানব আল্লাহ তৌফিক দিয়ে ধন্য করুন আমি বন্ধুগণ সবশেষে বলতে চাই আল্লাহ আলা তার হাবিবকে নিজে সম্মানিত করেছেন মর্যাদাময় করেছেন তার এই সবগুলো গুণকে আমাদের সামনে প্রতিভাত করে তুলেছেন তিনি নিজে আল্লাহ আলাবেন চৌত্রিশ নম্বর সুরা সুরায় সাবা এর মধ্যে আল্লাহআলা নিজেই তার হাবিবের ব্যাপারে বলেছেন আলী কেবল কুরাই বংশের জন্যে না কেবল আরবের জন্যে না কেবল সমসাময়িক মানুষদের জন্যে না বরং তিনি তার জীবদ্দশায় যারা ছিল তার ইন্তেকালের পর থেকে নিয়ে যারা আসছে যারা বর্তমানে রয়েছে যারা কেমন পর্যন্ত আসবে এমন মানব আর দানব সবার জন্য রব্বুল আলমিন সুসংবাদ দানকারী আর ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিহি ওসাল্লামকে বন্ধুক মো সাল্ল্লা আলী ওসাল্লামের করল কেরিমে বর্ণিত এই পরিচয়গুলো আমাদের নিজেদের কল্যাণে আমরা জানছি পরস্পর আলোচনা করে করে আমাদের এই অনুষ্ঠান ধারাবাহিক চলছে বন্ধু তবে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমাদের সাথেই থাকবেন ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশা আল্লাহ করে সম্মানের রক্ষা দূর করে হতাশা দেই তাকে অধিকার মিটিয়ে দেই নিরাশা আমি মোহাম্মদ আপনারা দেখছেন কত উচ্চ স্থান তাঁচটায় সম্প্রচার রাত বারোটায় বাংলা দেশে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 আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম আমাদের প্রিয়তম হাবিবাহ সুফান রসুল মোহাম্মদ আবদুল্লাহ আলি আফজলসাল্লাহ আসকলিমের কোরআনী পরিচয়গুলো নিয়ে আর রবুল আলমী তার হাবিবকে পরিচয় করাচ্ছেন যে তিনি তারই নির্দেশে তার প্রতি আহ্বান করেন বন্ধুগণ এটা খুব মৌলিক এবং প্রণামযোগ্য বিষয় মহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ আলী ওসলাম রব্বুল্লা আলমকে আহ্বানকারী আর এই আহ্বানটা আল্লাহ সুফহান আওতালের অনুমোদন ক্রমেই হয়েছে আমরা বলতে পারি আল্লাহ সুফহান আওতালদিকে এই আহ্বানকারী বা দায়ী বা দাওয়াত দানকারী মোহাম্মদ সাল আলি সাল্লাম বটে তো হতে পারি হা হতে পারি বটে তবে অবশ্যই এই শর্তের অনুকূলে অর্থাৎ আল্লাহ সুফানহতলার অনুমোদিত প তার পন্তায় এবং দলিলের ভিত্তিতে আল্লাহ সুবহানার আদেশক্রমে তার ইপথে আহ্বানকারী এ কথাটা আমাদের সবার জন্য তখনই প্রযোজ্য এইভাবে যে আমরা যখন আল্লাহ সুফহানকে দাওয়াত দেব তখন অবশ্যই রব্বুল আলমিন কর্তৃক নাজিল করা দলিলের ভিত্তিতে দেব। রব্বুল আলমিন কর্তৃক নাজিল করা বুরহানের ভিত্তিতে দেব। দলিল আদিল্লার ভিত্তিতে দেব নিজের থেকে নিজে নয় নিজেকে দায়ী দাবি করে নয় নিজের মন গড়া কথা দিয়ে নয় সে কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে বলবেদিনীহি কারণ মোহাম্মদ সোল্লাহ আলী ওসলামকে রব্বুল আলমিন তার অনুমোদন ক্রমে তার দিকে দাওয়াত দানকারী হিসেবে কবুল করেছেন আর অনুমোদন হয়েছে কিভাবে যখন নাজিল হয়েছে ওহি নাজিল হয়েছে আল কোরআন আর কারিম তিনি মানুষকে যে আহ্বান করেছেন দাওয়াত দিয়েছেন এটা ছিল সত্যিকারের দাওয়াত অনুমোদন করেছেন স্বয়ং তাই আমরা দেখতে পাই মোহাম্মদ আলমিন তার অহির ভিত্তিতে দায়ী হিসাবে অনুমোদন করেছিলেন সোভাল আল্লাহ তাই মোহাম্মসামের জীবনের কোন বিষয় ভুল নেই কোনো বিষয় আধার নেই কোনো বিষয় প্রশ্নবিদ্ধ নেই আবুয়ত পাওয়া থেকে নিয়ে তে কাল পর্যন্ত এই তেইশ বছরের জীবন তিনি আল্লাহর অনুমোদন ক্রমে ছিলেন দায় তাই রব্বুল আলমিনকে পাওয়ার জন্যে তার এই নবুয়তের জিন্দিগি চল্লিশ বছর বয়স থেকে ওহি পাওয়া নিয়ে শুরু করে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 आलोकुज्जल अर्थात आलोकुज्जवल बी सरि मनिर मान आलोकुज्जवल आलोकुज्जवलुजल आलो तर मानी एम लाइट मोहम्मद सल्लासम निजे जे, जे। तरह के असंख्य लाइट जल्बे तार लाइट कमें आर तर लाइट कुरिए को जा अन्य दीप्यमान सत्ता मुहम्मद তাই আপনারা আমার জীবনের সকল অন্ধকার দূর করার জন্য আপনারা আমার জীবনকে আলুকময় করে তোলার জন্য যেতে হবে একটি মাত্র জায়গায় যিনি সিরাজ মনির আর তিনি হলেন মোহাম্মদ আর তাকেই জানার জন্য আমাদের আজকের আয়োজন আমাদের ধারাবাহিক অনুষ্ঠান বন্ধুগণ আমরা সবাই মিলে তার জীবন বুঝবো আর জানব আল্লাহ তৌফিক দিয়ে ধন্য করুন আমির বন্ধুগণ সবশেষে বলতে চাই আল্লাহ তার হাবিবকে নিজে সম্মানিত করেছেন তারা নিজেই তার হাবিবের ব্যাপারে বলেছেন আমি আপনাকে পাঠিয়েছি সকল মানবতার জন্য কোরাইশ বংশের জন্য না কেবল আরবের জন্য না কেবল সমসাময়িক না বরং তিনি তার জীবদ্দশায় যারা ছিল তার ইন্তেকালের পর থেকে নিয়ে যারা আসছে যারা বর্তমানে রয়েছে যারা কেমক পর্যন্ত আসবে এমন মানব আর দানব সবার জন্য রব্বুল আলমিন সুসংবাদ দানকারী আর ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিহি ওকে সুসংবাদ এমন বাস্তবতায় যা তা নিঃশেষ হওয়ার নয় ফুরিয়ে যাওয়ার নয় বরং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সুসংবাদ অনন্তের জন্য অনন্তকালের জন্য ক্যামত সংগঠিত হওয়া পর্যন্ত এমনকি ক্যামতের পরেও তার সুসংবাদ সুতরাং বন্ধু যার পক্ষ থেকে সুসংবাদ এতটা ধারাবাহিক এতটা অনন্ত এতটা অনেক না কাকে জানবো সুসংবাদ পেতে চাই জীবনে পাই না যদি জীবনে সুসংবাদ পেতে চাই বন্ধু তাহলে তো দরবারে নবীতে যেতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলসেমের কাছে যেতে হবে কারণ তাকে রব্বুল আলমিন সকল মানব আর দানবের জন্য বা করে পাঠিয়েছে শুধু তাই না বন্ধু জীবনের কোন ব্যাপারে যদি ভয় অথবা সাবধান আর সতর্ক হতে চাই তাহলেও দরবারে নববীতে যেতে হবে কারণ তিনি যে বাণী বলে গিয়েছেন ভয় দেখিয়ে গিয়েছেন তা অনন্তকালের জন্য ধারাবাহিকভাবে অশেষ আর অসী তাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সুসংবাদ সার্বজনীন সর্বব্যাপী স্থান কাল পাত্র নির্বিশেষে সবার জন্য তার ভয় তাও কন্টিনিউ ধারাবাহিক এই পৃথিবীতে দুষ্ট দুরাচারী অন্যায় অসত যারা তাদের জন্যে সাবধান সাবধানবাণী সব সময় যেকোনো সময় যদি কেউ গ্রহণ করে সফল হয়ে যেতে পারে সফল কাম হতে সাবধান বাণী অনুমোদনিত হচ্ছে প্রতিধ্বনিত হচ্ছে প্রতি মুহূর্তে বাটা এমন নয় একবার বলেছেন শেষ হয়ে গিয়েছে বন্ধু না ধারাবাহিক স্থান কাল পাত্র যুগ সব কিছু ভেদ করে চলছে শুধু তাই না বন্ধু আনা তার হাবিবহাম্মসুল্লাহ আলী ওসাল্লামকে আরো পরিচয় করিয়েছেন কর আন আল করিমের আটচল্লিশ আল ফাথ এর আট নাম্বার আয়াত আল এই বলে ইন্না আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসেবে সুসংবাদ দানকারী হিসেবে এবং ভয় প্রদর্শনকারী হিসেবে ব্যাখ্যা যেন অন্য আয় বলেছেন তিনি তার হাবিবকে বলছেন আপনি আদেশ করুন ইমানদারদেরকে তারা যাতে কাজ করে তোমাদের কাজ দেখবেন আল্লাহ স্বয়ং নিজে এবং রব্বুল আলমিন দেখাবেন তার হাবিবকে আর দেখবে ইমান ধারেরা সুতরাং বন্ধু সফান তার হাবিবকে বলেছেন সাক্ষী বলেছেন সুসংবাদ দানকারী বলেছেন ভয় প্রদর্শনকারী যেন রাখা উচিত রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লামের সাক্ষী ছাড়া সফলতা নাই নাই দুনিয়ায় নাই বড়কালে আর চূড়ান্ত সুসংবাদ তারই সুসংবাদ আর কাউকে যদি কেউ সাবধান করতে চান বা নিজে হতে চাই তাহলে কেবল দরবারে নবির সাবধান বিষয়গুলোকে চর্চা করুন যা বারবার অনুরোণিত হচ্ছে প্রতিদ্বন্দ্ব হচ্ছে এই দুনিয়া দুনিয়ায় আকাশ। তাম সৃষ্টিতে কারণ মাহমদুর রসুল্লাহ সালাহ তাল আলহি বুসাল্লাম রব্বুল আলমিন তাকে পাঠিয়েছেন রাহমাত করে জগৎ সমূহের জন্যে জল্ জলালু যেমন রব্বুল আলমিন কি কেমনি মোহাম্মদ সল্ল্লাহ আলি ওসাল্লাম রাহমাতের জন্য রাহমাত সুতরাং বন্ধু আসুন না আমরা নিজেদের কল্যাণে মোহাম্মদুন সাল্ল আলী ওসাল্লামকে জানি তার জীবনে প্রতিটি অধ্যায় আর মুহূর্তকে জানি আর এই জানা ধারাবাহিক রাখতে আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠানে আমরা পরস্পর শরিক হবো অন্যকে আহ্বান করব রব্বুল আলমিন আমাদের সকলকে মোহাম্মদে ধন্য হয়ে দুনিয়া এবং পরকালে সফল কাম হতে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 Peace TV মানবতার সমাধান আপনারা ডোনেশন আর যাকাত পাঠান দিয়ে Peace TV কে সমর্থন করুন ডোনেশন এবং যাকাত পাঠানোর ঠিকানা IRAFI Aldrian Bank Quadrant Court 48 Kelthorpe Road Birmingham UK পোস্ট কোড B15 1TAH শর্ট কোড 300083 সুইফট BIC কোড IBO BZP22 IBAN GB52 LLOYD 30963401